আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযী নাস্তাফা আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ألم تر كيف فعل ربك بأشحاب الفيل ألم يجعل كيدهم في تغليل وأرسل عليهم طيراً أبابيل أرميهم بهجارة من سجيل فجعلهم كعشف مبال সদকা সদকরুল হবী উল করিমালা দানি কামিন শাহিদীনা শাহ কিমদুলিল্লা রবি নবীন শুভহান কিছুটা সময়ের জন্য পুরা তালীমের তালিমের এক মসজিষ্ক আল্লাহ তালা আমাদের সকলকে একত্রিত হয়ে বসার দিয়ে সিন্তান করছে দিল ফোলে আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ তোর আনে করিমের যে সমস্ত সুরাগুলো আমরা খুব বেশি পরিমাণে তালাওয়াত করে থাকি এই ধরনের সুরাগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি তো আজকে সুরা ফিলের আলোচনা ওর আনিক সুরায় ফিল এ সুরার মাঝে আল্লাহ নিজ নিজ নিজ এবং শক্তিকে বুঝানোর চেষ্টা করছে এবং পূর্ণাঙ্গ আলোচনার দ্বারা আল্লাহ তালা দ্বারা এবাদতের দিকে বান্দাদেরকে আহ্বান করছে যে এই বিশ্ব জাহানে যা কিছু হয় क्षमता जहाने शक्ति हल्की समस्त किसान तहान एकम उपासना একমাত্র উপাসনার যোগ্য আমি এই বিষয়টাকেই এই সুরে ফিলের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে একটা ঘটনার আলোচনা করা হয়েছে যে ঘটনাটা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের শুভ জন্মের কিছুদিন আগে মক্কাবাসীরা তারা নিজেদের চোখে এই ঘটনাটাকে দেখছে তারা নিজেরা সবাই সাক্ষী যাদের বয়স মোটামুটি পঞ্চাশ বছর ষাট বছর পঞ্চান্ন বছর যারা ঠিক এই সময়ের মক্কার দায়িত্বশীল জিম্মাদার মরল এরা সবাই এ ঘটনা নিজেদের চোখে দেখছে আর যারা এখন এই মক্কার যুবক এরা তাদের শিশু অবস্থা থেকেই তাদের মায়ের কাছে তাদের আপন কাছে এই ঘটনার কথা শুনছে সেই ঘটনাটা কি তো ঘটনাটা ঠিক সেই সময়ের যখন মক্কার সর্দার ছিলেন তিনি যখন মক্কার সর্দার ঠিক সেই সময়ের ঘটনা দেখেন মক্কা পবিত্র ভূমি বাইতুল্লার ভূমি মহান রব্বুল আলমিন তার প্রিয় বান্দা हजरत इब्राहिम आलिलमे वाधा कर हजरत इब्राहिम आलहीम के महान रबुल आलमीन हुकुम दिल घर जीत निर्माण कर आजान दुष्दे के घरे एस हज करार दावत दो ঘোষণা দাও বিলহাজি এই বাইতুল্লাহ করার দিকে আহ্বান করব্রাহিম আলী ইসলাম সে ঘোষণা বাইতুল্লাহ নির্মাণের পর সে ঘোষণার পর থেকেই ভূমিকা ইব্রাহিম আলী ইসলাম তিনি তো ছিলেন তুহিদের প্রবক্তা এক আল্লাহর আবাদতের ঘোষক তিনি ছিলেন কিন্তু এই মক্কায় এই আরবে धीरे धीरेबाद ना मक्कार विभिन्न मूर्तर पूजा गुतरे गुतरे विभिन्न मूर्तर पूजा पूजार प्रभाव इत बल्लार घर बल्लार भरे तीन सौ षाटा मूर्ति कई मूर्ति पूजार साथे साथल्लार हज ये সেই জাহিনী যুগ মূর্তি পূজার যুগ বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরেও তিনশো ষাটটা মূর্তি কিন্তু হজের সময়ে আরবের সমস্ত পুত্র তারা হজের জন্য এই বাইতুল্লা একত্রিত হয়ে যায় আর এই বাইতুল্লার মহাফিস বাইতুল্লাহর রক্ষক বাইতুল্লাহ দেখাশোনার দায়িত্ব ছিল নবী করিম সাল্ল আলি আসাল্লামের গুত্র কুরাইশ গুত্রের এই আরবের সমাজে এদের একটা বিশেষ সম্মান গুরুত্ব সকলের কাছে এদের একটা বিশেষ সমাধানও ছিল আর পূর্ণ আরবে যদিও মারামারি কাটাকাটি হানাহানি একটা রক্তচুষা স্বভাবের অধিকারী ছিল পূর্ণ আরবের সমস্ত পুত্র এক পুত্রের এলাকায় আরেক পুত্রের কোনো ব্যক্তিকে যদি পাওয়া যাইতো তাহলে তার কাছ থেকে সমস্ত কিছু চিন্তাই করে রেখে দেওয়া হইত কোনো মালামাল নিয়ে অন্য পুত্রের উপর দিয়ে পাড়ি দিয়ে ভিন্ন অঞ্চলে যাওয়ার মতো সুযোগ মক্কার সমাজে ছিল এটাকে তারা বৈধ মনে করত কিন্তু হুরাইশরা এদের জন্য সমস্ত অঞ্চল ছিল মুক্ত নিরাপদ এরা যেখানেই যাবে যেই ক্ষুত্রের এলাকায় যাবে তারা কুরাইশদেরকে বিশেষভাবে পাহারাদারি করে তারা তাদের এলাকা পার করে দেবে এই ছিল কুরাইশদের প্রতি মক্কার অন্যান্য গুত্রগুলোর আচরণ তাই মক্কার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটকে সামনে রেখে আসলে মক্কায় কুরাইশ গুত্র ছাড়া অন্য কোনো গুত্র এই মক্কায় ব্যবসা বাণিজ্য করবে এর কোনো পরিবেশ ছিল যার কারণে মক্কার সমস্ত ব্যবসা বাণিজ্য এটার নিয়ন্ত্রকও ছিল কুরাইশ আর হজের কারণে পূর্ণ আরবের লোকেরা কোমরার কারণে জিয়ারদের কারণে পূর্ণ আরব থেকে সবসময় মানুষের একটা সমাগম বায়ুল্লাকে কেন্দ্র করে মক্কায় থাকত আর সবার আসা যাওয়ার কারণে এই কুরাইশদের বাণিজ্য ব্যবসাটা এটাও ছিল খুব রম আর এই মক্কার ছিল এই জায়গায় কোনো কিছুই হয় না এই জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য মক্কায় কোনো উৎপাদন নাই এদের ব্যবসার অবলম্বন কী ছিল এরা সিরিয়াতে একটা সফর করত আর ইয়ামানে একটা সফর করত এইান আর সিরিয়া থেকে মালামাল মক্কায় এনে মক্কায় চড়া দামে তারা বিক্রি করত আর বিভিন্ন এলাকা থেকে আসা বাইফুল্লার জিয়ারবাড়িরা এই চোরা গ্রামে কোরআসদের কাছ থেকে শুধু বরকতের জন্য তারা পণ্য আলবের মক্কার দক্ষিণ পূর্ব কুনে এই ছিল আবার সবুজ শ্যামল এলাকা ব্যবসা জন্য উৎপাদনের জন্য বিশেষ একটা এলাকা হলো এই কাছে এই এই বাসা ছিল আবরাহা আর এই আবরাহা ছিল আসলে খ্রিস্টান মূর্তি পূজক ছিল এই কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য এই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলোর নিয়ন্ত্রক হল পুরাইশ উৎপাদন হয় ইয়ামানে কিন্তু ব্যবসা করে এর মোকাবেলার সে সিদ্ধান্ত গ্রহণ করলো ইয়ামানে সে একটা আলিশান গির্জা নির্মাণ করল গির্জাও ছিল অত্যন্ত সুন্দর আমরা যারা বায়তুল্লা দেখছি বায়তুল্লা তো শুধুই পাথর এটার মধ্যে কোন প্লাস্টারও নাই কোন শুধুই পাথরের এক স্থাপনা কিন্তু সে যে গির্জাটাকে নির্মাণ করলো এটার মেঝে হলো মরমর পাথরের এবং এটা অনেক উঁচু করে অনেক দূর থেকে দেখা যায় এবং উঁচু করে এই গির্জাকে সে নির্মাণ করলো গির্জা নির্মাণ সম্পাদনের পর আব্রাহা ঘোষণা দিল যে এখন আর হজ সম্পাদনের জন্য কেউ মক্কায় যাবে না এখন হজ হবে আমানে এই গির্জাকে কেন্দ্র করে এখন কিন্তু হজ সম্পাদিত হবে এখন আব্রাহার এ ঘোষণা এটা পূর্ণ আরবে এই ঘোষণার আলোচনা শুরু হয়ে গেল তো মক্কাকে কেন্দ্র করে যাদের এতদিনের এবাদত এতদিনের জিয়ারত এরা আব্রাহার দিকে প্রচন্ড হিংসায় জ্বলেও খুবই জ্বলুক পূর্ণারক্কা এলাকারই কিছু লোক এরা সেই আব্রাহার গির্জা দেখতে গেল এবং গির্জা দেখতে গিয়ে দুই ধরনের বর্ণনা আছে একটা বর্ণনা এই যে গির্জা ময়লা আবর্জনা দিয়ে নাটক করে ফেলল আর আরেকটা বর্ণনা এই সে গির্জার মাঝে গিয়ে আগুন ধরিয়ে দিল তো এই সংবাদ যখন আবরাহা পর্যন্ত বসল আবরাহা কসম খাইল যে আমি বায়তুল্লাকে ঘুরাই দেব মক্কার বাইতুল্লা রাখবো না ওইটাকে ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত আমি খেলতে হোক এর জন্য একটা বিশাল গস্তি বাহিনী সে তৈরি তার সিদ্ধান্ত এরকম ছিল যে সমস্ত হাতিগুলোর সাথে শিকলের সাথে বায়তুল্লার পাথরগুলোর সাথে চিকল বেঁধে দিবে আর হাতিগুলো সোজরে যখন টান দিবে বায়ুতুল্লার পাথরগুলো খসে খুশি পড়ে বায়ুতুল্লা শহীদ এই ছিল তার সিদ্ধান্ত আব্রাহা তার বিশাল কাফেলাসহ তার শক্তিশালী বাহিনী সহ যখন বায়ুতুল্লার উদ্দেশ্যে বক্তার উদ্দেশ্যে রওনা হল পথের মাঝে আরও বিভিন্ন গুত্রগুলো আব্রাহার এই বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করলো। কিন্তু আসলে আব্রাহার শক্তির সামনে এদের প্রতিরোধ ক্ষমতা তা এদের মোকাবেলাটা এটা আসলে মোকাবেলা করার মতো কোনো সত্যি হয়ে গিয়েছিল খুব সহজেই পরাজিত হল এই আবরাহা যখন বায়তুল্লা ধ্বংসের জন্য তায়েফ পর্যন্ত এসে বসত তায়েফ হলে মক্কার নিকটবর্তী আরেকটা শহর মক্কা থেকে তায়েফ যেতে খুব বেশি এক ঘন্টার বেশি লাগে না ঘণ্টা খানিকের মতো সময় লাগে আশি কিলো খুবই কাছে পাহাড়ি এলাকা তো এই তাইফের যারা অভিবাসী এরা ছিল মূর্তি পুজো এরা ভাবল আবরাহা তাইফি ছিল এক তাদের এক মন্দির তারা ভাবলো যে আব্রাহা পথের মধ্যে যদি মন্দিরকে ধ্বংস করে দেয় তার মন্দির রক্ষার্থে তারা আবরাহার সাথে সন্ধি করেছিল এবং তারা নিজেদের লোক নিয়োগ করলো বায়তুল্লাহ পর্যন্ত আব্রাহাকে নিজেদের পথ দেখানোর জন্য মক্কা পর্যন্ত পথ দেখানোর জন্য তার আব্রাহার সাথে নিজেদের পক্ষ থেকে লক্ষ্য এই বিশ্বাস ঘাতকতা হল এই এবং এবংবাররা সেই সমস্ত রাহবাররা সমস্ত পদ দেখানোর লোকেরা আবরাহার এই বাহিনীকে নিয়ে আসল মক্কারি কাছে বর্তমানে এটা মুজদালেখার কাছাকাছি এলাকা বদনেমু হাস্তাব বলা হয় তো এখানে এই জায়গাটা ছিল আসলে মক্কাবাসীদের উট চড়ানোর জায়গা এই জায়গায় মক্কার লোকেরা উট টুট চড়াইত খালি ময়দান সেই জায়গায় এসে আব্রাহার বাহিনী তারা এসে ছাউনি ফেলবে তো সেই ময়দানে উঠতো ছিল আরবের লোকদের সবচেয়ে প্রিয় বাহন প্রিয় জানোয়ার তো সেই জায়গায় আরব বিভিন্ন পুত্রের বিভিন্ন সর্দারদের উটগুলো বিচরণ করতেছিল তারা এই উটগুলোকে দখল করে ফেলত এর মাঝে আব্দুল মুতালিম তার দুই সুট ছিল এই সমস্ত উঠ গুলোকে তার লুট করে তারপর আব্রাহা এক ঘোষণা দিল আব্রাহার ঘোষণা ছিল মক্কাবাসীদের প্রতি দুধ পারফত এ ঘোষণা পাঠিয়ে দিল যে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বাইতুল্লাহকে ঘুরিয়ে দেওয়া আমরা বায়িতুল্লাকে ঘুরিয়ে দিয়ে আমরা আমাদের স এলাকায় ফিরে যাব। আমরা তোমাদের কোনো ধরনের ক্ষতি সাধন করব না তোমরা যদি আমাদের মোকাবেলায় আসো তাহলে আমরা তোমাদের সাথে মোকাবেলা করব আর যদি তোমরা আমাদের মোকাবেলা না করো আমরা তোমাদের সম্পদে তোমাদের স্থাপনায় আমরা কোনো ধরনের আঘাত করব না আমরা শুধু আমাদের উদ্দেশ্য বায়ুতুল্লাকে গুড়িয়ে দেওয়া বায়িতুল্লাকে গুড়িয়ে দিয়ে আমরা ফিরে যাব। আব্রাহার কি ঘোষণা যখন আসত রবি করিম সাল আলিহিমের যে দাদা আব্দুল মুতলিফ বাইতুল্লাহ সর্দার একটা কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে চলে আসতো কারণ তারাই বাঈদুল্লাহর রক্ষক বাঈতুল্লাহর দেখ ভালের দায়িত্ব বাঈতুল্লাহর হেফাজতের দায়িত্ব এটা তো তাদের তো তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন সকলের সাথে পরামর্শে তিনি এটাই বললেন যে আব্রাহার এ বাহিনীর সাথে মোকাবেলা করার মতো সামর্থ্য শক্তি কোনো কিছুই আমাদের নাই তাই আমাদের সিদ্ধান্ত যে আমরা মোকাবেলা করব তিনি দূতকে এটাই জানিয়ে দিলেন আব্রাহার যদি এটা সিদ্ধান্ত থাকে বিশেষ শুধু বায়তুল্লা বুড়িয়ে চলে যাবে আমরা মোকাবেলা না করলে আমাদের উপর কোনো আঘাত করবে না তাহলে আমি এই এটা দিচ্ছি যে আমরা আমরা এই বাহিনীর কোনো মোকাবেলা করব আর বাই যে ঘুরিয়ে দিবে এই ব্যাপারেও আমাদের কথা সুস্পষ্ট যে এই ঘর তো আল্লাহর ঘর এই ঘর আমাদের ঘর না আল্লাহর ঘর হিসেবে এই ঘরের হেফাজত এটা আল্লাহর তরফ থেকে হবে সুস্পষ্ট কথা বলে দিল এ ঘর থেকে আল্লাহ এ ঘর আমাদের আল্লাহর ঘরের হেফাজত আল্লাহর তরফ থেকে আর এই ঘর যেহেতু আমাদের নাই ঘর রক্ষার জন্য আব্রাহার মোকাবেলা এই মোকাবেলায় আমরা যাব তো সে যখন আব্দুল মুতালিবের কাছ থেকে এই জবাব পাইল তো আব্রাহার সাথে আব্দুল মুতালিবের একটা সাক্ষাতের ব্যবস্থা করেন তো আব্দুল মুতালিব তিনি আব্রাহার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন আব্দুল মোতালিফ খুব গাম্ভীর্যপূর্ণ এক ব্যক্তি ছিলেন তাকে দেখার সাথে সাথে তার সম্মানে আব্রাহা দাঁড়িয়ে গেল এবং আব্দুল মোতালিফকে নিজের পাশে পঁচতে দিল তারপর আলোচনা শুরু হল তো আব্রাহা তার আলোচনায় তার যে মনোভাব মনোভাবকে সে প্রকাশ করলো যে আমরা আপনাদের উপর আপনাদের স্থাপনার উপর কোনো ধরনের আঘাত আমরা করবো না কোনো একটা আচরণ আমরা দিব না আমাদের সিদ্ধান্ত শুধুমাত্র বায়তুল্লাকে ঘুরিয়ে দেওয়া তো বাইতুল্লাকে ঘুরিয়ে দিয়ে আমরা আমাদের কাজে সমাধা করে আমরা চলে যাও আব্দুল মুতালি আব্রাহার সমস্ত বক্তব্য শোনার পর তিনি আব্রাহার কাছে আবেদন করলেন যে আমার দুইশো উট আপনার বাহিনী তারা আমার কিছু উট তারা লুট করেছে আমি আসলে আপনার কাছে এসেছি আমার উটগুলো উটগুলোকে ফেরত নিয়ে যেতে। বাইতুল্লাহ সম্পর্কে আমার কোনো কথা নেই তো আবরাহা সেই বৈঠকে আবদুল মুতালিবের এ কথায় অত্যন্ত আশ্চর্যান্নিত হল এবং সে এ বিষয়টা উত্থাপন করল যে বাইতুল্লাহ রক্ষক হিসেবে বাইতুল্লাহর মহাবিদ হিসেবে দেখবালের দায়িত্বশীল হিসেবে বায়তুল্লার সর্দার হিসেবে আপনার প্রতি আমার একটা সম্মান বুধ ছিল সেই সম্মান বুথকে কেন্দ্র করি আমি আপনাকে সম্মান দিয়েছি আমি দাঁড়িয়েছি আপনাদের এই বায়িতুল্লাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের আশা অথচ এই বায়িতুল্লাহার ব্যাপারে আপনাদের কোনো কথা নাই কোনো আবেদন নাই আপনার মতো এমন একটি সম্মানিত ব্যক্তি তার আমার কাছে চাওয়া বায়িতুল্লার ব্যাপারে কোনো চাওয়া না তার চাওয়া হলো তার দুই শত উট অবাক বিষয় বাইতুল্লার ব্যাপারে আপনার কোনো কথা নাই আবদুল মুতারি খুব পরিষ্কারভাবে আব্রাহাকে এ জবাব দিলেন যে দেখেন এই দুই শত উটের মালিক আমি এই উটগুলোর আমি মালিক তো আমার এই উটগুলো আপনার বাহিনী লুট করেছে এই উটগুলো ফেরত চাওয়া এটা আমার অধিকার আর বায়ুল্লাহ এটা আল্লাহ ঘর বাইতুল্লার মোকাবেলা আঘাতের মোকাবেলা আমাদের দ্বারা হবে না সেই শক্তি সামর্থ্য আমাদের নাই এর মোকাবেলা বায়ুল্লাহর রবের তরফ থেকে একই উত্তর আব্রাহার কাছে আব্দুল মুতালিক থেকে পেশ এখানে দেখার বিষয় যে সমাজটা পূর্ণ মূর্তি প্রচার সমাজ যেখানে বাইতুল্লাহের ভেতরও মূর্তি কিন্তু যখন বাইতুল্লাহ ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আব্রাহার মতো শক্তিধর এক বাহিনী বাইতুল্লার পাশে সে তার ছাউনি ফেলে বাইতুল্লাহ ধ্বংসের ওখানকার দিচ্ছে নবী করিম সাল আলাইসাল্লাম তার দাদা আব্দুল মোত্তালিম অত্যন্ত দৃঢ়তার সাথে रवे विश्वासुल्ला रविर तरसुक छोड़ যে আব্দুল যখন আব্রাহার সাথে সাক্ষাতের পর বাইতুল্লাই ফিরে আসলেন তো সমস্ত এলাকার যে সমস্ত গুত্রগুলো ছিল এই সমস্ত গুত্রগুলোর সরদারদেরকে দেখে। তিনি এই কথাই বললেন যে আমরা অসহায় আমাদের এসে সাধ্য নাই যে আব্রাহার মোকাবেলা আমরা করব তাই আমরা রাহে আমাদের নাই আমরা অসহায় তোমার বাইতুল্লাহ তোমার কাছে আমানত তোমার বাইতুল্লাহ হেফাজতের জিম্মাদার তুমি এই দুয়া এই প্রার্থনার পর আব্দুল মুত সহ মক্কার যে সমস্ত সর্দাররা এরা সবাই পাহাড়ের মাঝে গিয়ে আসবে এই সময়ে কোনো মূর্তিকে তারা ধরে নাই। রক্ষক হিসেবে কোনো মূর্তিকে তারা ধরে নাই কোনো মূর্তির কাছে প্রার্থনা করে নাই। প্রার্থনা বাইকুলিল্লার চৌকাট ধরে বাইটুলিল্লার দেয়াল ধরে বাইকুলিল্লার রবের কাছেই কিন্তু তারা তখন কি করেছে প্রার্থনা করেছে বিশ্বাস কিন্তু তাদের ছিল আল্লাহ তারা আল্লাহ কেউ বিশ্বাস করতো বিশ্বাস করত আল্লাহ বিশ্বাস করত সাথে সাথে এ সমস্ত মূর্তি গুলোকেও তারা কি করতো বিশ্বাস করত এই জন্যই তারা বুঝে এর অর্থ এই না যে তারা আল্লাহকে বিশ্বাস করত। তারা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে তাদের মূর্তির প্রতিও অগাত বিশ্বাস সম্মান এটি ছিল এজন্যই তারা মুশ্রিক এই বিষয়টা বুঝতে এর অর্থ এই না যে তাদের ইমান ছিল এটাকে ইমান বলা হয় না যখন আল্লাহকে বিশ্বাসের সাথে সাথে কেউ মূর্তিকে বিশ্বাস করে মূর্তির প্রতিও শ্রদ্ধাবোধ সম্মান প্রদর্শন করে আর ওইটার পূজাকেও সমর্থন জানায় এই বিশ্বাস दावा, जी दावा, जी दावा हलो समस्त किस मुक्त को एक आल्लाश्वी हो जाओ बना कलेम यार अर्थ क्योंकि एल्लाश्वी এই বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি না এক না এই জন্যই কিন্তু কাফেরদেরকে নবী করিম সোল্লা আল্লাহ তোমরা সেই আল্লাহর ইবাদত করি না তোমরা তো সেই আল্লাহর ইবাদত করো সেই আল্লাহকে আল্লাহ বলে রাখো যে আল্লাহর সাথে তোমরা মূর্তিদেরকে বিশ্বাস করো আমি যে আল্লাহকে ডাকি সে আল্লাহকে আমি না তারপর বলতেছেন ওয়ালা আবুদু আমি যারা জুমারের মাঝে আসছে আমরা তো এই ছবির পূজা এই জন্য করি এরা আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল নিকট মূর্তি দিবে আমরা এই জন্য পূজা করি আমাদের কি করে দিতে এজন্য পূজা এই জমানার মাদার পূজা কাছাকাছি না কথা মাদারের পূজা করি কেন সে কবরকে কি সেচদা করা যাবে সেই কবর কিন্তু সেচদা করা যাবে না সেই কবরের কাছে চাওয়া যাবে না জিয়ারত করা যাবে কবরের পাশে গিয়ে সোড়ায় পা দেহা যাবে অন্যান্য সুরা পরে দোয়া করা যাবে এটা তো ভিন্ন বিষয় আর কবরের কাছে আমার প্রার্থনার জন্য আমার ছেলে হয় না কবরে গেলাম আমার তো বাণিজ্যে গেলাম ব্যবসা বাণিজ্য আমার পেরেশানি আমার জীবনের যাবতীয় অশান্তি এইসবের জন্য তো কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে এইটার ফয়সালা তো নামাজের মাধ্যমে করতে হবে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে করতে হবে এটা তো মাঝারি প্রার্থনা করলে হবে না আল্লাহর প্রতি বিশ্বাস যে জন্ম যে কি নাই আচ্ছা তারপর কি ঘটলো। যে মক্কার যার মক্কাবাসী বাঈ খালি আব্রাহা তার মক্কার দিকে অগ্রসর হওয়ার জন্য আব্রাহা যে হাতি বাহিনী এই হস্তিগুলোর যে সর্দার যে হাতিটা এই হাতিটার নাম ছিল মাহমুদ এই হাতিটার উপর আব্রাহা নিজেই এই হাতির উপর সর ছিল হাতি মক্কার দিকে অগ্রসর হয় হাতিকে শিকল দ্বারা দাগ পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু হাতি মক্কার দিকে হাতি চলে যায় ডান দিকে যায় বাম দিকে যায় কিন্তু সর্বশক্তি নিয়োগ করে হাতিকে মক্কার দিকে অগ্রসর করতে পারবে এর ভিতরে সমুদ্রের দিক থেকে একঝাঁক পাখি এই পাখিগুলো এটা ইতিপূর্বে এই ধরনের পাখি কেউ দেখে নাই এর পরেও এই ধরনের পাখি কেউ দেখে নাই। এই পাখিগুলোর আকৃতি ছিল কবুতর থেকে ছোট আর চোর পাখি থেকে একটু বড় এই পাখিগুলোর মুখের মাঝে মুসুর দাঁড়ার মতো ছোট ছোট কঙ্কর ছিল এরা উপর থেকে এই কঙ্কর নিক্ষেপ করতেছিল আর এই কঙ্কর গুলো এত শক্তিশালী ছিল আর এত তীব্র ছিল যে এই কঙ্কর উপর থেকে নিক্ষেপ হয়েছিল আর এটা মাথাকে ফাঁক করে মাথা দিয়ে প্রবেশ করে এটা গুলির চাইতেও আরো অনেক দ্রুত পূর্ণ শরীরকে একদম জিরে ফেল সামান্য মতো মোটরের দানার মতো ছোট ছোট কঙ্কড় এত বড় হাতি এত বড় হস্তি বাহিনী বর্ষণ এই পাথরের বর্ষণ আব্রাহার পূর্ণ বাহিনীকে বিধ্বস্ত করেছে। ফেল আব্রাহর শরীরেও পাথরের আঘাত লাগলো আর এতে তার অবস্থা ছিল সে পালাক ছিল তার শরীর থেকে এরকম ভাবে মাংস খসে খসে পড়তেছিল মৃত্যু হয় তো আব্রাহার এই বাহিনীর দুইজন ব্যক্তি এরা বেঁচে গিয়েছিল কিন্তু এদের অবস্থা ছিল এরা কোনো কথাও বলতে পারতো না কোনো কিছু শুনতেও পারতো না বিকলাঙ্গ ছিল এরা মক্কায় ভিক্ষা করতে হয় আল্লাহ দেখি আল্লাহ নিদর্শনী ঘটনাটা এই মক্কাবাসীদের কাছে একটা জীবন্ত ঘটনা ছিল এ ঘটনাগুলো কি আগে তারা দেখ এবং এই ঘটনাটা বাইতুল্লাহ হেফাজতের ঘটনা আর এই ঘটনাটা যে আল্লাহ ক্ষুদ্র রবের ক্ষমতায় হয়েছে এটা মক্কার সকলেই বিশ্বাস করত যে সাথে বেআবী বায় রবের সাথে চক্কর এটা ভয়াবহ এই শিক্ষা তাদের কিছুদিন আগেই অর্জিত হয়েছে ताजा महान रब्बुल आलमी घटना तुम्हार प्रभु कैम आचरण करा तुम कि देखो नई तुम्हें तुम कि जानो नई তুমি কে কারো কাছ থেকে শোনো নাই আল্লাহর আচরণটা এটা কেমন ছিল আল্লাহ কেমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কেমন ভাবে এত শক্তি এত শক্তি নিয়ে আসার পরও নরি পাথরের কাছে তারা পরাজিত হয়ে গেল शक्ति मोहम्मद चक्रांत समस्त कौशल समस्त शक्ति फीतिल समस्त कौशल इच्छा केर्थ कर दें प्रश्न करते ही व्यर्थ कर दिए घटनाल मोकटा हस्ती मोक पी তিনি ঝাঁকে পাখি পাখি পাঠিয়ে দিলেন আর এই পাখি হাতির মোকাবেলায় হাতির মোকাবেলা পাখির দাঁড়াবে সেটি প্রতি निक्षेप कर आघाते शक्तिधर बाहन के করে দিলেন ভক্ষিত ভুসির মতো তিনি তাদেরকে করে দিলেন এদের অবস্থা এরকম হয়ে গেল। এই জায়গায় যে এত বড়ো একটা শক্তিশালী বাহিনী ছিল এর কোনো নিদর্শন নাই নিদর্শন আছে যে কিছু ভক্ষিত ভূষি পরে রয়েছে যে ভুসিগুলো কি উঠ এরকম ভাবে সব পড়ে রয়েছে এই শক্তিশালী বাহিনীর মোকাবেলার ইচ্ছাও করো নাই মোকাবেলা করেছেন কে এ বাইতুল্লাহ রব তে এই বাঈতুল্লাহ রবের শক্তি তোমাদের সমস্ত শক্তির চাইতে বড় শক্তি তাই মাধ্যমে সে শক্তির সাথে তোমরা কিন্তু পারবে না মহান রব্বুল আলমিন মক্কা রাশিদের কাছে নিয়ে শক্তির আলোচনার দ্বারা তাদের দ্বিতহীদের দিকে ডাকলেন সুতরাং হে प्रखदर्शी सीरा तुम सवधान जाओ सतर्क होशियाराओ वित्ला रबे इबादत्यत्मसमर्पण यही पथ हलो मुक्तर पथ और यथे जुदी तुम्हारा सर जाओ ये पथ के परित्याग करो ताई ध्वस अपेक्षा करंस अब्राह अब्राहर बाहन जो ध्वसर मजे पतित आने के शिक्षा दे समस्त शक्तर ऊपर हल आल्ला समस्त शक्तर ऊपर कार शक्ति आल्लार शक्ति पृथ्वी जा आल्लर शक्ति है भविष्य जा आल्ला शक्ति हो तो मोमिन जरा आल्ला के विश्व तरा एक आल्लार शक्ति विश्व को शक्ति के तरा शक्तर आनुगत्य तरा करना एक आल्ला शक्ति आलोचना कर আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার শক্তি বুঝে আল্লাহ তালার কুদরত বুঝে আল্লাহ তালার নিয়ম বুঝে এক আল্লাহর আনুগত্যকারী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক বা আসির দাওয়ানা আনহামদুলিল্লাহ রমিল